আবদুল্লাহ ইবনু উমর রাজিয়াল তাল্হ্ন হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লা সাল্লাম উমরা ও হাজের জন্য রওনা হলে জুল হুলাইফায় অবতরণ করতেন বাবলা গাছের নিচে জুল হুলাইফার মসজিদের স্থান আর যখন কোনো যুদ্ধ হতে অথবা হাজ বা উমরা করে সেই পথে ফিরতেন তখন উপত্যকার মাঝখানে অবতরণ করতেন যখন উপত্যকার মাঝখান হতে উপরের দিকে আসতেন তখন উপত্যকার তীরে অবস্থিত পূর্ব পূর্বনিম্নভূমিতে উঠ বসাতেন সেখানে তিনি শেষ রাত হতে ভোর পর্যন্ত বিশ্রাম নিতেন এই স্থানটি পাথরের উপর নির্মিত মসজিদের নিকট নয় এবং যে মসজিদ টিলার উপরে তার নিকটেও নয় এখানে ছিল একটি ঝিল যার পাশে আবদুল্লাহ রাজিয়াল্লাহ তাল্নু সালাত আদায় করতেন এর ভেতরে কতগুলো বালির স্তূপ ছিল আর আল্লা রসুল সাল্লা সাল্লাম এখানেই সালাত আদায় করতেন অতপর নিম্নভূমিতে পানির প্রবাহ হয়ে আবদুল্লাহ রাজিয়াল তালাহু যে স্থানে সালাত আদায় করতেন তা সমান করে দিয়েছে